মানবতা সমাধান মুারফ্দুল্লা রেসর কনবেল দুলিল রবীলিন সলামাউল সঈদুলমুরসী নবীন মহমদ্বাল ওববি আজমাইন মন্ততানি ইয়িনাবাদ ফজ্লাহিন্তানজিম আরেজা মুস্তকআ মম তেরোনা বালুহা মস্তা বেহি রিহন ফিহা আজাবন আলীম সম্মানিত ভাতৃমণ্ডলীয় আমাদের তস্বির হবে সুরাতুল আহকাফের আয়াত নম্বর চব্বিশ থেকে মহান আল্লাহ এ আয়াতগুলিতে আদ সম্প্রদায়কে যে ধ্বংস করেছিলেন সে বিষয়টি উল্লেখ করেছেন আদ সম্প্রদায়ের নবী হুদ আলিহিসালাম দীর্ঘদিন তাদের মাঝে আল্লাহর দিকে দাওয় দিতে থাকলেন কিন্তু তারা ইমান নিয়ে আসলো না এ এছাড়াও বিভিন্ন পাপ অন্যায় তাদের মধ্যে ছিল এই জাতি বড় শক্তিশালী জাতি ছিল তারপর তাদের দুনিয়ার শক্তি ক্ষমতা কোনো কাজে আসেনি মহান আল্লাহ এর সাদ করছেন ফালাম্মা রাউ আরেজা মুস্তাকবেলা যখন তারা দেখলো মেঘমালা আরেজ মানে হচ্ছে মেঘ সাহাব আরবির অপর ভাষায় মেঘমালাকে যখন দেখলো মুস্তাকবেলা আউ দিয়া তাদের উপত্যকার সামনে তাদের উপত্যকার মাঠের উপর দেখছে যে মেঘমালা ভেসে আসছে তখন বড়ই খুশি হলো আনন্দিত হইলো যে আজকে বৃষ্টি হবে আর আরব দেশে যে বৃষ্টি আসলে কত খুশি হয় কারণ বছরে ওই দু বৃষ্টি হয় আর কত যে বৃষ্টির প্রয়োজন থাকে যার ফলে তাদের খুশির শেষ ছিল না যে বৃষ্টি হতে যাচ্ছে তাহলে তখন তারা খুশিতে বলেছিল হাজা যা আর এজো মমতেরো না এই হচ্ছে মেঘমালা যা আমাদের বৃষ্টি বর্ষণ করবে মানে যা থেকে আমাদের বৃষ্টি বর্ষণ হবে बल आल्लाहमतना पानी बिस्टिना बल हुआ मस्ता जल तुम आजाव हा मस्ताजल बर से आजबास्ती जाते चाहिए जा सम्पर्माह नबी हूद अल्लामी आल्ला रेहुनता झंझाबायु रेहुन झड़ो हावाम अलिमें भय शि তোদম্মের ও কুল্লা সাইন আল্লাহর নির্দেশে এই বাতাসের রবের নির্দেশে সব কিছুকেই ধ্বংস করে ফেলবে তোদাম্মের কুল্লা সব কিছুকে ধ্বংস করে ফেলবে ফাঁস বাহু কেনহুম। তারা এমন হয়ে গেল আল্লাহ পাখের এই আজাবে ধ্বংস হয়ে যে কিছুই দেখা যাচ্ছিল না তাদের বাড়ি ঘরের কিছু চিহ্ন ছাড়া তাদের যে জনবস্তি ছিল ওই কিছু চিহ্ন যে এইসব এলাকায় কোনো দিন মানুষ বাস করেছে এছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছিল না এদেরকে আল্লাহ আল্লাহাক আজাব দিয়ে নিশ্চিহ্ন করেছেন মহান আল্লাহ সুরে আকাফে তাদের আজাব সম্পর্কে যে আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সে সম্পর্কে এরশাদ করতে গিয়ে বলেছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই আর সম্প্রদায়ের আজাব আমি এখানে সময়ের স্বল্পতে লম্বা করছি না তবে একটু ইঙ্গিত করি যে তাদের ওপর যে ঝড়ো হাওয়া পাঠানো হয়েছিল ঘূর্ণিঝড় সেটা ছিল ওয়া তাই সাত রাত আর আট দিন বিনা বিরতিতে এই ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় চলতে ছিল যাতে তাদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাক এরশাদ করছেন তাদের সম্পর্কে যে এদের বাড়ি ঘরের কিছু চিহ্ন ছাড়া আর কিছুই ছিল না সবকে ধ্বংস করে দিয়েছেন কেজা লিকা নাজিজিল কৌমাল মুজির মিন এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি বদলা দিয়ে থাকি সুতরাং এই নীতিমার আল্লাহ পাখের প্রত্যেক জাতি সম্পর্কে যে জাতি অবাধ্য হয় তাদের উপর আল্লাহ পাখের আজাব নেমে আসে যে কোন রকমের আজাব হোক না কেন আজাব বিভিন্ন রকমের মানসিক আজাব হতে পারে পারিবারিক শাস্তি হতে পারে পারিবারিক জীবনে শাস্তি ব্যক্তি জীবনে আপনার শারীরিক আজাব শাস্তি হতে পারে সামাজিক শাস্তি আজাব হইতে পারে মহান আল্লাহ তারপরে বসবাস করত তাদের সম্পর্কে তাদেরকে উপদেশ দিতে গিয়ে যে দেখো আদ সম্প্রদায়কে এত শক্তিশালী করেছিলাম যে তাদের তুলনায় তোমরা কোনো শক্তি পাওনি সামান্য শক্তির অধিকারী তারপরে এই অহংকার করছো ওই এত শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তাহলে তোমাদেরকে তো আমি ধ্বংস করাটা আমার জন্য কোনো মুশকিলের কাজ না প্রতিষ্ঠিত করেছিলাম শক্তিশালী করেছিলাম বিষয় দিয়ে এমন ক্ষমতা দিয়ে যেই বিষয়গুলি দিয়ে তোমাদেরকে শক্তিশালী করিনি প্রতিষ্ঠিত করিনি তারা তোমাদের সাথে অনেক বেশি শক্তিশালী বা প্রতিষ্ঠিত ছিল ছিলা ও আফ এদা তাদের কি আমি সোনার শক্তি দিয়েছিলাম দৃষ্টি দৃষ্টিশক্তি দিয়েছিলাম তাদের হৃদয় দিয়েছিলাম ফামা আফ এদা তুমি সেই কিন্তু তাদের শ্রবণ শক্তিও কাজে আসেনি তাদের দৃষ্টি দৃষ্টিশক্তিও কাজে আসেনি তাদের হৃদয় কাজে আসেনি মানে এই এইসব দিয়ে আল্লাপাকের নিয়ামত এসব দিয়ে উপকৃত হয়নি তারা আল্লাহ পাক তারপরে বলছেন ইদকানু এ জাহদন আয়াতিল্লাহ কারণ তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে যে অস্বীকারের পথ নেবে সে নিজের হৃদয় দিয়ে কলব দিয়ে উপকৃত হবে না তার চোখ দিয়ে উপকৃত হবে না পাক মক্কাবাসীকে আরো বলছেন দেখো তোমাদের চারপাশে সব জনপদ রয়েছে এলাকা রয়েছে সেসব এলাকার মানুষকেও আমি ধ্বংস করেছি তোমরা জানো যখন সফর করো এমানে সফর করলে ওই দিকে আদ সম্প্রদায় ধ্বংস করা হয়েছে ওইদিকে সামদেশে সফর করলে তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে লুতাল ইসলামের জাতিকে ধ্বংস করা হয়েছে এই সব এলাকা দিয়ে তোমরা ঘোরাফেরা করো সফর করে থাকো তোমাদের আশেপাশে বহু জাতিকে ধ্বংস করা হয়েছে ওসরাল আয়াত এবং আমি বিস্তারিত নিদর্শন বা আয়াত সমূহ আমি বর্ণনা করেছি লাল আল্লাহ আর যে করে ফিরে আসি এমন নয় যে রেখে দিচ্ছি আমি বিস্তারিতভাবে আমার বিধানা বলি বর্ণনা করেছে বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যকে কে ডাকে অন্যকে উপাস্য হিসাবে সাব্যস্ত করেছে ধরে নিয়েছে অন্যকে চেষ্টা করে অন্যের কাছে ফরিয়াদ করে অন্যরা দিতে পারে এইরকম ধারণা রাখে যে আকারে হোক না কেন এরা তাদের সাহায্য করতে পারে না ফাইলা রাহমুল্লাহিন্দ কোরবান আলিহা কেন তাদের সাহায্য করো না ওই সব উপাস্যরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছিল কি জন্য তারা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছিল কুরবান আল্লাপের নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাপাকের সান্নিধ্য হাসেলের উদ্দেশ্যে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য এগুলি মাধ্যম হবে ওসিলা হবে এই অজুহাতে এগুলি পূজা করেছিল এগুলো কেটে গেছিল তাহলে এই আয়াতকে ফিট হয় না ওই সব লোকদের ওপর যারা মুসলিম সমাজের ওলি আউলিয়ার পূজা করে কবর মাজার পূজা করার বলে যে এরা ওসিলা ওসিলা না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না আল্লাহাক এরশাদ করছেন যে তাদের তো কোনো কাজে আসলো না দুনিয়া তো কাজে আসে না আর আখেরা তো কোনো কাজে আসবে না সাহায্য করতে পারবে না দলু আনহম বরং এরা তাদের থেকে উধাও হয়ে যাবে কেয়ামতের দিকে তখন খোঁজ করবে যে আমাদের উপাস্যরা কোথায় ওরা উপকার করবে কারণ এদের পুজো করেছি এদেরকে ডেকেছি এদের কাছে ফরিয়াদ করেছি এদের জন্য মানত করেছি এদের জন্য খাসি মরগ নিয়ে গেছি এদের মাজারে গিয়ে লাগিয়েছি তো এরা সাহায্য করবে আল্লাহ হচ্ছেন তাদের থেকে পালায়ন করবে উদাহ হয়ে যাবে এই রকম সিরকের ধর্ম তাদের মিথ্যা রচনা আর যা তারা নিজেরাই রচনা করতো মনে গড়ে নিত গড়া ধর্ম এটা আল্লাহর ধর্ম নয় আল্লাহ ফাকরাবলাম তারপরে জিনদের কথা এখানে উল্লেখ করেছে যেই জিনেরা নবী কারিম সাল্লা সাল্লামের স্থলাত অবস্থায় কোন এক সময় তেলাওয়াতে পৌঁছেছিল আর পৌঁছার পরে তাদের খুব সুন্দর লেগেছিল তেলাওয়াত আর বিশ্বাস করেছিল তারপরে তারা ইমান নিয়ে এসেছিল এবং তারা নিজ নিজ এলাকায় গিয়ে জিন্দের মধ্যে দাওয়াতি কাজ শুরু করেছিল নবী করিম সাল্লাহি সাল্লাম যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসছিলেন নাখলা উপত্যকায় ওয়াদিয়ে নাখলা নাখলা উপত্যকায় নবী সাল্লাহিসাল্লামের নামাজে অবস্থায় ছিলেন ফজরে ওই সময় জিনেরা গিয়ে পৌঁছেছিল কারণ জিনেরা তল্লাশি চালাচ্ছিল যে আমরা আকাশ পথে এতদিন যেতাম এখন কেন যেতে পারি না নিশ্চয়ই পৃথিবীতে কিছু ঘটেছে আকাশ পথকে সুরক্ষিত করে দেওয়া হয়েছে উল্কাপিণ্ড দিয়ে এমন আঘাত করা হয় যে জলে শেষ হয়ে যায় আর ওপরে যেতে পারে না এটা তো আগে হইতো না নিশ্চয় কিছু হয়েছে কি হয়েছে দেখি খোঁজ করতে করতে গিয়ে এখানে পৌঁছিল নবী করিম সাল্লা সাল্লামের কোরআন নাজল হচ্ছে এই সময় যদি শয়তান জিন ওপরে যায় তাহলে ওখান থেকে কিছু ছোঁ মেরে নিয়ে গণকদের কানে পৌঁছাবার চেষ্টা করবি জাদুঘরদের কানে পৌঁছাবার চেষ্টা করবে সুতরাং আল্লাহ পাক এই আসমানি রাস্তাকে যে রাস্তা দিয়ে ওহী আসছে আল্লাহ পাকের বাণী নাজেল হচ্ছে আসছেন সেই রাস্তাকে সুরক্ষিত করেছেন সে আল্লাহ করেছেন ওয়াই সারাফনা এলেই কেনা মিনাল জিন স্মরণ করো যখন আমি হে নবী তোমার দিকে ফিরিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে এই দলের সংখ্যা সাত থেকে নয় ছিল যেমন বলা হচ্ছে তার সেরিকিতাবাদিতে ইয়াস্তামে আল কোরআন এরা মনোযোগ সহকারে কোরআানে কেরিম শুনেছিল ফালাম্মা হাজার যখন সেখানে উপস্থিত হয়েছিল তারা কালো তখন তারা পরস্পরকে বলছিল আনসে তু নীরব থাকো আরে মন দিয়ে শোনো চুপ থেকে শোনো ফালাম্মা কোজিয়া যখন সেই তেলাওয়্পূর্ণ হল নবী করিমের ওয়াল্লাউ এলা কৌ মহি তখন তারা এই জিনেরা নিজ জাতির কাছে সতর্ককারী হয়ে ফিরে গিয়েছিল এবং তারা দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিল এ আয়াত থেকে স্পষ্ট জানা যায় আর এর এরপরেও আরো কয়েকটি আয়াত রয়েছে এই জিনদের দাওয়াত সম্পর্কে যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যেমন মানব জাতির জন্য রাসুল ছিলেন তেমনই জিন জাতির জন্য রাসুল ছিলেন এই আয়াতগুলি দ্বারা আরো জানা যায় যে জিনদের মধ্য থেকে কোনো রাসুল আসেনি বরং মানুষের মধ্য থেকে রাসুল এসছে সেই রাসুলের মাধ্যমেই জিনেরা জিনেদের মাঝে দাওয়াতের কাজ হয়েছে তবে জিনদের মধ্যে সতর্ককারী দাওয়াতি কাজ যে নিয়োজিত জিনেরা ছিল যারা মানুষ নবীর কাছ থেকে শিখে গিয়ে ইমান নিয়ে এসে নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ করেছে আর করছে কালু তারা বলেছিল এই জেনারা ইয়া কৌমানা নিজের জাতির কাছে গেল আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো আর একবার নয় কয়েকবার নবী করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে সময় নিয়ে তারা রাতে এসে দেখা করেছে নবী সালামের সাথে এবং দলে দলে ইসলাম কবুল করেছে এই জেনারা বলেছিল ইয়া কৌমানা হে আমাদের সম্প্রদায় ইন্না সামেনা কিতাবান আমরা একটা কিতাবের কথা শুনেছি উনজেল আমিমাদে মূসা যেটা মুসা আলাইসলামের পরে নাজেল হয়েছে মুসা আলাইসলামের ওপর সবচেয়ে বড়ো কিতাব তৌরাত নাজেল হয়েছে এই তৌরাতের পরে এক কিতাব নাজল হয়েছে ইঞ্জিলের কথা এই জন্য বলা হয়নি অথচ ইনজিল নাজেল হয়েছে তৌরাতের পরে যে ইঞ্জিলের বিধিবিধান কম রয়েছে তৌরাতে আসল বিধি বিধান হুকুম আহকাম আকিদা ছিল আর এই জন্য ইসা আলাইসালাম অনুসারীরা তৌরাত কেউ মানত আর ইনজিল কেউ মানত তো আল্লাহাক রাব্বুল আলমিন এরশাদ করছেন যে এমন একটা কিতাব নাজেল আমরা শুনলাম যেটা মুসা আল ইসাল্লামের কিতাব তওরাতের পরে নাজেল হয়েছে মুসাদ্দে কালে মা বাইনে যা তার পূর্বে কিতাব এসছে তার সত্যায়নকারী এই কোরআনে কেরিম সত্যায়ন করে আগের কিতাবগুলির ইয়হাদি এল আল হক আর সত্য কথার দিকে দিক নির্দেশনা দেই ওয়াইলা তারিক মুস্তাকিম আর সরল পথের রাস্তা দেখায় এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি রহমতুল্লাহ আমি আর আপনারা দেখছেন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 स्वास्थ्य और अवसर एक दूटी अनुग्रह बेपार अधिकांश मानूष अबहला सप्तम खंड मन गोध्या हाथी संख्या छ हजार चार सौ बारो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 जहांगीर ममिने दायित একত্রিশে মহান আল্লাহন ইরশাদ করছেন জিনদের কথা এখানে জিনদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন ইয়া কও মানা জিনেরা বলেছিল যে হে আমাদের সম্প্রদায় আজিব দ আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দাও আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে তাহলে যখনই আপনি দিন ইসলামের দাওয়াতের কাজ করবেন তখন উদ্দেশ্য যেন ব্যক্তি স্বার্থ না থাকে দুনিয়ার কোনো গরজ না থাকে আপনি ডাকছেন আল্লাহ পাকের দিকে আপনার ব্যক্তিত্বের দিকে নয় আপনার দুনিয়ার স্বার্থের দিকে নয় আপনার মান মর্যাদা বাড়ুক এই জন্য নয় আল্লাহর দায়ী হইতে হবে আল্লাহর দিকে আল্লাহ পাক আহ্বান করতে বলেছেন এই জিনেরাও এই কথায় বলেছিল যে আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে তোমরা সাড়া দাও আমিনু বেহি এবং তার প্রতি তোমরা বিশ্বাস করো ইমান নিয়ে আসো এক ফের লাখো মিন জুনু বেকুম তাহলে তোমাদের গুণা হতে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গুনা হতে মিন শব্দ কেন বললেন বোঝা যাচ্ছে সবগুণ আল্লাহ মাফ করবেন না সব সবগুণ পাক মাফ করবেন না যদি সেটা আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয় তাহলে তো আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু মানুষের হকের সাথে বান্দার হকের সাথে যদি সংশ্লিষ্ট কোনো বিষয় হয় তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যেই ব্যক্তির হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত তাকে পৌঁছে দেবেন না তার প্রাপ্য বা তার কাছ থেকে ক্ষমা না নিয়ে নেবেন সে না মাফ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বান্দার হক মানুষের হক যতক্ষণ ওই মানুষ না মাফ করবে ততক্ষণ মাফ হবে না এই এখানে বলা হয়েছে যে তোমরা যদি ইমান নিয়ে আসো তাহলে তোমাদের গোনা হতে মাফ করে দেবেন ইমানে তাহলে আল্লাহর হকের কাছে শিরিক করে যদি কেউ ইমান নিয়ে আসে তবু আল্লাহ মাফ করে দেবেন কারণ মুসলিম হয়ে গেছে সাহাবাই কেরম অধিকাংশ শিরিক করেছেন জাহিল মাফ করে দিয়েছেন কুফুরি গোনা মাফ করে দিয়েছেন বিভিন্ন পাপ যেগুলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত আল্লাহ পাক মাফ করেছেন কিন্তু কারো টাকা পয়সা যদি মেরে খেয়ে থাকে ইমান নিয়ে আসার বিশ্বাসের আগে এখন আমি আল্লাহ পরকালে বিশ্বাসী কিন্তু টাকা পয়সা আমি দেবো না তা তাহলে আল্লাহ মাফ করবেন না ওইটা মাফ করবেন না কারণ ওটা বান্দার মানুষের হক ওই অজির কুমিন আজাবিন আলিম এবং তোমাদেরকে আল্লাহ পাকে রক্ষা করবেন যন্ত্রণাদায়ক শাস্তি হতে অমাল্লা আল্লাহ আর শুনে রাখো যে আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না জিনেদের কথা জিনেরা বলছে দেখো শোনো জিনেরা যারা মমিন মুসলিম হয়ে নবী সাল্লা কাছ থেকে গেছাড়া দাওয়াতি কাজ শুরু করেছে তারা অন্যান্য জিনদেরকে বলছে যারা আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না তারা জেনে রাখু ফালাইসে মজে জেনফিল আর যে পৃথিবীতে আল্লাহকে কেউ অপারগ করতে পারবে না আল্লাহকে কেউ ব্যর্থ করতে পারবে না আল্লাহকে কেউ হারাতে পারবে না দুনিয়ার যে কোনো শক্তিকে হারিয়ে দিতে পারবে না না আপনাকে ধরতে ব্যর্থ করে দিতে পারেন মেহনত তাদের আপনাকে ধরার জন্য ব্যর্থ হয়ে গেল জানতেই পারলো না কোথায় লুকিয়ে আছেন কিন্তু আল্লাহ পাখের রব্ুল্লা আলমিনের এলমও সব কিছুকে ঘিরে রয়েছে আল্লাহর জ্ঞান এবং আল্লাহ পাখের কুদরত ক্ষমতাও প্রত্যেকটি বস্তু কি আর প্রত্যেকে ঘিরে রয়েছে আল্লাহ বলছেন আল্লাহকে অবাধ্য হবে আজাব থেকে রক্ষা করতে চান না আর কেউ জবরদস্তি আজাব থেকে বাঁচিয়ে নিল আল্লাহ দিতে চান না আর কেউ দিয়ে দিল্লা কফি দল আলী মবিন এরা হচ্ছে সুস্পষ্ট গুমরাহিত আওয়ালাম ইয়ারাও তারা চিন্তা করে দেখেনা আন্না আল্লাহ আল্লাহ দেখে না বলেছেন দেখা যেমন চোখ দিয়ে হয় তেমনি অন্তর্দৃষ্টি দিয়ে হয় এখানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার কথা বলা হয়েছে মানব কি দেখে না অন্তর থেকে আন্না কা আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ওয়ালাম ইয়া ইয়া বি আর তিনি সব সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি। এবং আল্লাহ ফাকর্বুল্লা আলমিন সর্বশক্তিমান তিনি অবশ্যই সক্ষম যে মৃতকে পুনরায় জীবিত করবেন তার জন্য কি এটা মুশকিল প্রথমবার যিনি সৃষ্টি করলেন তার মুশকিল হইল না তো পুনরায় সৃষ্টি করা কি কোন মুশকিল হলো। দ্বিতীয়বার সৃষ্টি করা তুলনামূলক আল্লাহর জন্য সবটাই সহজ কিন্তু আল্লাহ অবশ্যই আল্লাহ ফাকবুল আলমিন সক্ষম ইন্সাইন কাদ তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আর স্মরণ করো যখন কাফেরদেরকে জাহান্নের আগুনে পেশ করা হবে অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে আর তাদেরকে বলা হবে আলাই শাহাদ আবিল হক এটা কি সত্য নয় আজকে বুঝতে পারছো যে জাহার্নাম সত্য না আর পৃথিবীতে বুঝতে পারছিল না যে জাহার আছে আল্লাহ তৈরি করে রেখেছেন পয় কাফেরিন কাফেরের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন মুশ্রিকের জন্য তৈরি করে রেখেছেন পাপিস্টর জন্য গুণাগারের জন্য তৈরি করে রেখেছে আল্লাপাক আখ এড়াতে শাস্তি দেওয়ার জন্য জাহার্নাম তৈরি করেছেন আর আল্লাহ পাক তার নিয়ামত অনুগ্রহ করার জন্য জান্নাত তৈরি করেছে দুটোই তো স্থান রয়েছে আর তৃতীয় তো কোনো নাগরিকত্ব নেই দুনিয়ায় বহু নাগরিকত্ব আছে কিন্তু আখেরাতে এই দুটো জায়গারই নাগরিক হবে ওই জান্নাতে যেতে পারবে তো ভালোই কথা আর যদি জান্নাতে না যেতে পারো তাহলে জাহান্নামের নাগরিক হইতে হবে আল্লাহ পাকের সাদ করছেন যে এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে বলা আলাই শাহাদ হাক এটা কি সত্য নয় কালু বালা তখন তারা বলবে জাহান্নামে জলবি আর বালা হ্যাঁ অবশ্যই ওরাববে না আমাদের রবের শপথ করে বলছি যে আল্লাহ আর আকাঙ্ক্ষা করবে আল্লাহ দরখাস্ত করবে আল্লাহর আল্লাহ ফিরিয়ে আল্লাহ আল্লাহ ফিরিয়ে দাও সংশোধন করে আসবে আল্লাহ না কখনো ফিরাবেন না কালা ফাজুকুল আজাব তখন আল্লাহ বলবেন যে তোমরা শাস্তির আসাদন করতে থাকো শাস্তি আসাদন করতে থাকো শাস্তি চাকতে থাকো বেমা কুন্তুম তাক ফোর কারণ তোমরা অস্বীকার করেছিলে জাহান্নামকে অস্বীকার করেছিলে জাহ্নাতকে অস্বীকার করেছিলে পরকালকে অস্বীকার করেছিল। হিসাব জবাবদেহিকে অস্বীকার করেছিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে উপস্থিত হইতে হবে এই বিষয়ে গিয়ে বিশ্বাস কর সেই জন্য শাস্তি আসাদন করতে থাকো আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ধৈর্যের জন্য সান্ত্বনা দিতে গিয়ে ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনা রসুল হে নবী মহম্মদ সাল্লাহি সাল্লাম তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছেন উলুল আজমে মিনা রসুল দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ দৃঢ়সংকল্পের অধিকারী রসুলগণ যেমন ধৈর্য ধারণ করেছেন তেমন তুমিও ধৈর্য ধারণ করো এই দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ কারা এই মর্মে যেটা প্রসিদ্ধ দুটি আয়াতের ভিত্তিতে সেটা হচ্ছে পাঁচজন রসুলকে বোঝানো হয়েছে নূহ আলি ইসালাম এব্রাহিম আলিহিসাম মুসা আলি ইসাল্লাম ইসা আলি সাল্লাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পাঁচজন এই পাঁচ জনের কথা সুরাই সুরার আয়াত নম্বর তেরোতে আল্লাহাক উল্লেখ করেছেন এক আয়তে এই পাঁচজন নবীর কথা আর সুরাই আহজাবের আয়াত নম্বর পাঁচেও আল্লাহ পাক উল্লেখ করেছেন এই দুটি আয়াত দলিল যে এরা সবচেয়ে শ্রেষ্ঠ নবী এছাড়াও তাফসির কাররা বলছেন যে অন্যদেরকেও বোঝানো হইতে পারে আল্লাহ পাক তো নাম ধরে বলে যে এই পাঁচজন কি বুঝালাম যে কোনো নবী যেমন ধৈর্য ধারণ করেছে তুমিও ধৈর্য ধারণ করা আল্লাপাক নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সান্তনা দিচ্ছেন নু আলি সাল্লাম সাড়ে নয়শো বছর ধরেছেন জাতির সাথে একটা কিছু হয়ে যাক হয় এরা হেদায়ত হোক তাড়াতাড়ি আর না হলে ধ্বংস হয়ে যাক ওয়াল্লা তস্তাজ তাদের ক্ষেত্রে তুমি তাড়াহোড়া করিও না আল্লাহ ভালো জানেন কখন কি হেদায়ত হবে আর কখন আল্লাহ পাকে আজাবাসবে হেদায়ত না কান্না তাদের অবস্থা এইরকম হবে যখন তাদের সাথে যে শাস্তির প্রতিশ্রুতি করা হয়েছে যে আল্লাহর অবাদ্য হলে তোমাদের একজন আজাব শাস্তি রয়েছে সেটা যখন তারা দেখতে তখন তাদের অবস্থা কী হবে যে লামিয়ালাসু ইল্লা সাহিন্নহা তাদের মনে হবে যে দিনের কিছুক্ষণ তারা পৃথিবীতে অবস্থান করেছে অথচ ষাট বছর সত্তর বছর আশি বছর বছর পৃথিবীতে থেকেছে কিন্তু তাদের মনে হবে যে না অল্প সময় মানুষ যখন শাস্তি পায় কষ্টের জীবন জীবনযাপন করে তখন সুখের জীবনগুলিকে ভুলে যায় সারা জীবন সুখে থেকেছেন যদি দু পাঁচ বছরের জন্য বিছানায় পড়ে যান তাহলে মনে হবে জীবনে কখনো সুখ শান্তি পেলাম না এরকম মনে হবে আল্লাপাকের আজাব যখন আসবে তাদের ওপর আল্লাপাকের আজাব যে আজাবের ওয়াদা করা হয়েছে দুনিয়ার আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করলে যেমন বোদরে কাফের দিকে আল্লাপ ধ্বংস করলেন এইভাবে আল্লাহকে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ ফাঁকা লাঞ্ছিত করলেন কাফের মুশেকদেরকে আর আখেরাতের আজাবের কথা বিশেষ করে বোঝানো হয়েছে যখন আখেরাতের আজাব কবরের আজাব মৌতের পর বারজাখী জীবনের আজাব হবে তখন মনে হবে লার দিনের অল্প কিছু কিছুক্ষণ সা আজকাল বলা হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা চাহ মানে ঘণ্টা কিন্তু কোরআন নাজেল হরজা মানে চা মানে এক ঘন্টা ষাট মিনিটের বোঝানো হয়নি কিছু একটা সময় বোঝানো হয়েছে দিনের বিশেষ একটা অল্প সময় মনে হচ্ছে যে তারা পৃথিবীতে থেকে এসেছে। বালাগ আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে বালাক ইসলামের প্রচার কোরআন অথবা আলেকা বালাগ বালাক হে নবী তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া আলেকা বালাগ হে নাবি তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া বা এই কোরআন হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বস্তু এটা পৌঁছে দিতে হবে তোমার কাজ পৌঁছে দেওয়া তুমি পৌঁছে দাও আমার পক্ষ থেকে পৌঁছে দেওয়া হইল ফাহাল ইহুল্লাক ই কৌমুল ফাশেকৌল ফাশেক না অবাধ্য জাতি ছাড়া কি আর কেউ ধ্বংস হবে অর্থাৎ যারা ধ্বংস হবে দুনিয়াতে যারা ধ্বংস হবে আখেরাতে আখেরাতে আল্লাহর আজাব তাদের জন্য জাহান্নাম রয়েছে কবরের আজাব রয়েছে দুনিয়াতে আল্লাপাক রব্দুল আলমিন অপদস্ত লাঞ্ছিত করবেন এরা হচ্ছে ফাঁসেক যারা পাপাচারী যারা আল্লাহ আল্লাপাকের বিরুদ্ধাচরণ করে থাকে এখানে আমাদের সুরে আল্লাহর আলম যেন মাফ করে দেন কোরআন করিম বুঝার তৌফিক দান করেন সম্মানিত করেন কোরআন দিয়ে আল্লাহ আমাদের জীবনকে যেন বরকতুমাই করেন সুফহান রব্বিক রব্বুল ইজাত আলমর সলীন আলহামদুলিল্লাহ রবিল আলম دا الله হলวะ হায়াতি ও জানরাফতুল্লাহ রাব্বি আশাফা আল্লাহ ঈমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের পোষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সমূহ কি धाराकिकारूह नबी साल चल्लिस हादिस आज रे दस टुन सम्प्रचार सकाल नीच टी